98.3 थम वीरेंद्र कृष्ण भद्रेखार एक अंश थे पाठ तरह अपन एक रोमा गल्प आजकल कन्टेस्ट प्रश्न थकबे गल्पाठेषे বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এই নামটা শুনলেই সব বাঙালি বলবেন চণ্ডীপাঠ এবং মহিষাসুর মর্দিনীর কথা এর বাইরেও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর একটা আলাদা পরিচয় আছে যা হয়তো অজানা একটা সময় এই প্রতিম ব্যক্তিত্ব ছিলেন অল ইন্ডিয়া রেডিও কলকাতা কেন্দ্রের মধ্যমণি অল ইন্ডিয়া রেডিও যখন এক নম্বর গাস্টিন প্লেসে অবস্থিত সেই সময় থেকে বীরেন্দ্র কৃষ্ণভদ্র ছিলেন বেতারের সঙ্গে যুক্ত ছিলেন একাধারে দুর্দান্ত ব্রডকাস্টার নাট্যকার স্ক্রিপ্ট রাইটার এবং অভিনেতা রেডিও নাটক এই ব্যাপারে তার অবদান এক কথায় বলবার নয় রবিবার দুপুর একটায় তিনি একটা অনুষ্ঠান পরিবেশন করতেন যার নাম ছিল বিরুপাক্ষের আসর তার কথায় গাছে কলকাতার প্রথম বেতার কেন্দ্র ছিল একটি ভুতুড়ে বাড়ি চৌঠা অগস্ট ছিল তার জন্মবার্ষিকী তাকে স্মরণ করে তার স্মৃতিচারণের একটি অংশ আপনাকে পড়ে শোনাচ্ছি আমি দ্বীপ গাছে সাহেব ভূত 24 मुस्टिमे कमाली भारत चालत सबापिय लाल मुखो सहेबन प्लेस दो तीन तलाटीन व्यवहार करतम তার তলায় ছিল একটি সাহেবী দোকান বিলিতি সুধারস পাইকারি হিসাবে ওরা চালান সেটি একটি অফিস মাত্র পাঁচটার পর থেকে অফিস বন্ধ হয়ে যেত কয়েক বছর পরে অবশ্য সেই কোম্পানিও ওখান থেকে চলে গেল এবং আমরা একতলাও পেয়ে গেলাম গার্স্ট প্লেস এই বাড়িটি ছিল খুব নির্জন সাহেবি কায়দার বাড়ি আশপাশে কোনো গোলমাল ছিল না একতলা থেকে তিনতলা পর্যন্ত একটি কাঠের চকচকে সিঁড়ি ওপরে উঠে গেছে পাঁচে শব্দ হয় তার জন্য ম্যাটিং দেওয়া ছিল সিঁড়িটায় সকলকে সন্তর্পণে উঠতে হতো। লোক আসত বটে তবে সন্ধ্যার পর থেকে নির্জন ডাল সব আপিস বন্ধ আমাদের পেছনের দিকে সেন্ট জর্জ গির্জার বিরাট উদ্যান তার মধ্যে একটি স্থান স্থল। বেতার স্টেশনের দোতলার পেছন দিকে একটা বারান্দা ঘেরা বিরাট ছাদ রবিবার সন্ধ্যায় চার্চে অর্গান বেজে উঠত গম্ভীর স্বরে সমবেত ভক্তবৃন্দের অপূর্ব প্রার্থনা সঙ্গীত আসত ভেসে আমরা অবসর সময় ওই ছাদে পায়াচারি করতাম আর ওই গান শুনতাম বেতারের স্টুডিওতে গান বাজনা বক্তৃতা চলত প্রতিদিন এক একজনের ওপর এক একটি ভার রাত দশটার পর সবার ছুটি তখনকার দিনের বেতারে অত্যন্ত শৃঙ্খলা থাকত নিরবতার মধ্যে দিয়ে সব কিছু চলত ইউরোপীয় সাহেবরা ছিলেন সংখ্যায় বেশি বাঙালিদের মধ্যে মুষ্টিমেয় আমরা কয়েকজন আমাদের ভারতীয় অনুষ্ঠানের মূল কর্তা ছিলেন নৃপেন্দ্রনাথ মজুমদার বেতারকে জনপ্রিয় করবার জন্য তিনি অল্প কয়েকজন নিয়ে কাজ করতেন তার মধ্যে আমিও তার সহকারিত্ব করতাম রায়চাঁদ বড়াল রাজেন্দ্রনাথ সেন এরাও বিভাগীয় কর্তা ছিলেন তিনি অফিস ছেড়ে দিয়েছিলেন সেখানে তারপর এলেন মিস্টার জে আর খুব কড়া লোক একদিন আমি নৃপেন্দা রাজেন্দা প্রভৃতি প্রোগ্রাম নিয়ে আলোচনা করছি एमन समय हमारे एक झाड़ूदारे बोल ले हुजूर कल रात दो बजे बड़ा साहब आया था मैं तो खाटिया लेके दोतोला सीढ़ी के पास घूमता था साहब खाटिया टाँग के दूर में हटा दिया हमारा नींद टूट गया साहब कुछ बोला नहीं गट करके तीन तौला में उठ गया एक घंटा दो घंटा खड़ा होकर ऊपर में उनका पत्ता मिलना वास्ते में उठा था वहाँ पर गया देखा चाभी बंद है साहब कहाँ से चला गया हुजूर मालूम हुआ नहीं কথা শুনে আমি বিস্মিত হলাম ভাবলাম গা যাকে এবার স্বপ্ন দেখছে বোধ হয় বললেন আচ্ছা যাও সাবকো মেয়ে পুঁচে গা সে চলে গেল আমরা খুব হাসলাম বড় সাহেবকে নৃপেন্দা জিজ্ঞাসা করলেন কাল রাত দুটোর সময় স্টেশনে আপনি এসেছিলেন নাকি স্টেপলটন সাহেব ভনুকুচকে বলে উঠলেন কে বলল নিপেন্দা জমাদারের উক্তিটি বলতে সাহেব হেসে বললেন ও এই নিয়ে আমাদের মধ্যেও খুব কৌতুক বোধ জেগে উঠল ভাবলাম এই খবরটা সবাইকে দিই কিন্তু নৃপেন্দা বারণ করলেন বললেন দেখো লোকে ভয় পেতে পারে চুপচাপ আমি দেখছি শ্রেণীটা বেড়ে নিচে নেমে এসে মনে হলো ফাইলটা নিয়েই যাই বাড়িতে এটা দেখব এমন সময় স্টুডিও বেয়ারা মেহেরবান একটা স্টুডিওতে যাচ্ছে তাকে ডেকে বললাম মেহরবান আমার একটা কাজ করে দেবে বাবা হ্যাঁ হজুর তো বললাম তিনতলায় আমার ঘরে টেবিলের ওপর একটা ফাইল রেখে এসেছি আবার তিনতলায় উঠতে পাচ্ছি না একটু কষ্ট করে নিয়ে এসো বাবা কোমল স্বরে মানুষকে বলে অনেক কাজ করানো যায় তাই মেহরবান আমার মিষ্টি কথা শুনেই ধীরে ধীরে তিনতলায় উঠে গেল তা যাবার ঠিক তিন মিনিট পরেই দুম দুম সিঁড়িতে কে যেন লাফাতে লাফাতে নামছে আমি বুঝতে পারিনি দশটা করে সিঁড়ি বাদ দিয়ে সে গোটা চারেক দিয়ে ঝাঁপাতে ঝাঁপাতে একেবারে সিঁড়ির সামনে এসে হাজি ভয় থর থর করে কাঁপছে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলুম কী হয়েছে এত কাঁপছ কেন কিন্তু কথা বলতে গিয়ে সে ঢোক গিলতে লাগল তারপর হাঁপাতে হাঁপাতে বলে উঠল আরে বাবা আপনার ঘরের বাইরে যে চলার পথটা রয়েছে আমি সেখানে আলোর সুইচ টিপে টিপে যাচ্ছিলাম আপনার ঘরে আপনি আলো নিভে এসেছিলেন তাই অন্ধকারে ঘরে ঢুকে আপনার সুইচ বোর্ডে সুইচ টিপতেই দেখিটা বোধহয় আমার গাড়ি লাফিয়ে পড়বে আমি তখন প্রায় অজ্ঞান হয়ে পড়ে যেতু আল্লাহ আমাকে বাঁচাবার জন্য বোধহয় শক্তি দিলেন আমি জান রক্ষা করতে কি করে যে এত শ্রেণী লাফাতে পারলুম তার কৃপায় বাপ রে বাপ এ বেটা জিন্তিরে আর জন্মে তিন তলার উপর উঠবো না আমি ওর ভয় দূর করার জন্য মৃদু হেসে বললাম আরে ওটা কিছু নয় এই কথা শুনে মেহরবান আমায় চ্যালেঞ্জ করে বলে উঠল চলুন ওপরে দেখুন সে ঘরটা এখনো আলো চলছে আমি একটু দূরে সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকবো আপনি আপনার ঘরে গিয়ে দেখে আসুন না ঘরটায় নিশ্চয় এখনো আলো চলছে আসুন আমি তখন নিজেই গোল খেয়ে গেছি শুনলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর লেখা গাছ ইন প্লেস সাহেব ভূত থেকে অংশ বিশেষ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সানডে সাসপেন্সের আজকের গল্প